পরিবেশিত হবে আলা গত পর্বে আমরা আলোচনা করছিলাম তাবুক যুদ্ধের প্রেক্ষাপট এবং প্রস্তুতি নিয়ে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 আর তার পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব ভার দিয়েছিলেন আলী রাজ আনহুর কাঁধে যা আমরা গত পর্বেই আলোচনা করেছি মুসলিম বাহিনী যাত্রা শুরু করল সানিয়াদা পোঁছার পর নবীজ সাল্ল আলী ওয়াসলাম তার পুরো সেনাবাহিনীর বিভিন্ন অংশের জন্য আমির এবং কমান্ডার নির্বাচন করলেন আবু বকরা সিদ্দিক রাজহুকে দেয়া হল আল আজহামের পতাকা আর জুবাইর ইনুল আওয়াম রদ আনহুর হাতে দেয়া হল আল উজামার পতাকা আওয়াস কোত্রের পতাকা তুলে দেয়া হলো। উসাইদ বিন হুদাই রহুকাজ আল কামা বিন আল ফাগুয়া আল খোজাই রহুকে সঙ্গে নিলেন যিনি মদিনা থেকে তাবুকের পথ সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন মুজাহিদ বাহিনী যখন লক্ষ্যস্থলে পৌঁছল তখন নবীজি সাল্লু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 তাবুকের অভিযানে যাওয়ার পথে মুসলিমরা সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পায় সৌদি আরবে এই জায়গাটা এখন মাদা সালেহ নামে পরিচিত অথবা নবী সালে আলাহ ইসলামের শহর সামুজাতি ছিল বিদ্যায় পারদর্শী এক জাতি পাথর কেটে তারা বাসা বানাত নবী সালেহ আলাকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেন তাদের রেখে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষগুলো দেখে মুগ্ধ হয়ে মুসলিমরা সেদিকে ছুটে যায় সেখানকার কূপগুলো থেকে পানি পান করতে থাকে বিষয়টা জানতে পেরে আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম মোটেই পছন্দ করলেন না বললেন তোমরা এসব আজাদপ্রাপ্ত জাতির বাসস্থান থেকে পানি পান করো না এবং এখানকার রুটি নিজেরা খেও না বরং তা উঠতে খাওয় কারণ এগুলো অভিশপ্ত তোমরা এসকল স্থানে যদি প্রবেশ করতেই চাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো। যদি না কাঁদতে পারো তাহলে তাদের স্থানে প্রবেশ করো যেন তাদের মতো তোমাদের উপরও শাস্তি না পৌঁছে যায় রসল্লা আলী এলাকার পানি ফেলে দিতে পানি দিয়ে প্রস্তুত করা রুটির মন্ড উদ্দেশ্য কাঁদতে কাঁদতে প্রবেশ করার কথা বলেছেন এর কারণ হচ্ছে এককালের প্রবল পরাক্রমশালী জাতিগুলো নির্মম পরিণতি দেখে একজন মানুষের অন্তরে আল্লাহ সোহান ও তাল্লার প্রতি ভয় জেগে ওঠা উচিত আল্লাহর গজবের ভয় এবং নিজের অসহায়তার উপলব্ধি তাকে কাঁদতে উদ্বুদ্ধ করবে তাদের সভ্যতার ধ্বংসাবশেষ দেখে যদি কেউ বিমোহিত হয় তাহলে সেসব স্থানে যাওয়াই উচিত নয় কাফের সভ্যতাগুলোর এত প্রাচুর্য আর শক্তি থাকা সত্ত্বেও তাদের কি পরিণতি হয়েছে শুধু সেই শিক্ষা আর উপলব্ধি নেবার জন্যই এসব স্থানে যাওয়া যেতে পারে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবার জন্য নয়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 অভিযানে যোগ দিলেন আব্দুর রহমান চাইলেন সালাদ থামিয়ে দিতে কিন্তু রসুল্লাহ আলী আসলাম তাকে চালিয়ে যাবার নির্দেশ দিলেন এবং তিনি আব্দুর রহমান এবেন আউফ রেলা আনহর পিছনেই সালাদ আদায় শেষ করলেন এর ফলে আব্দুর রহমান এবেন আউফ রি যার পিছিয়ে দাঁড়িয়ে সম্মাননা যুদ্ধের সময় মাঝরাতে আমি একটি মশাল দেখতে পেলাম তাই আমি সেটার পিছু নিলাম কাছে গিয়ে দেখি দেখতে পেলাম দেখলাম আবুবকর এবং অমরকে বলছিলেন তোমাদের ভাইকে কাছে নিয়ে আস এরপর আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তাকে কবরে সাহিত করে তোয়া করলেন হে আল্লাহ এই রাতে আমি তার প্রতি সন্তুষ্ট আপনিও তার প্রতি সন্তুষ্ট হন আব্দুল্লাজুল বিজাদাইন রাদহু ছিলেন অত্যন্ত দরিদ্র সহজ সরল এবং অপরিচিত একজন সাহাবি কিন্তু তার জানাজা ছিলেন স্বয়ং আল্লাহ রসুদ্ সাল্ল আলহাম আবু বকর এবং মাসউদ অমর আব্দুদ এই দৃশ্য দেখে বলেন যদি আমার কবর হত আল্লা রসুল সাল্ল আলহাস্লাম একজন শহীদকে এতটাই সম্মাননা দিয়েছিলেন যে অন্য সাহাবিরাও ঈর্ষান্বিত হতেন আর এই ধরনের ঈর্ষা দশনীয় নয়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 বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহতালা আমাদের সামনে কালজয়ী সব শিক্ষা উপলব্ধি হাজির করেন যেন অতীতের ঘটনা থেকে বর্তমানের জন্য শিক্ষা নিতে পারি তাবুক যুদ্ধ সংক্রান্ত প্রায় সব তাবুকের সংক্রান্তিহাদ ছিল ইসলামের স্বর্ণ শিখর রসল আলিহাস্লামের জীবনের জিহাদের অধ্যায়টি এর দ্বারা সমাপ্ত হয় জিহাদ সম্পর্কিত চূড়ান্ত বিধানগুলো তাবুকের সময় নাজিল হয় এই জিহাদ মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্য করে দিয়েছিল বদর যুদ্ধের পরপরই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 হে ইমানদারগণ তোমাদের কি হল যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয় তখন মাটি আঁকড়ে ধরো তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিদুষ্ট হয়ে গেলে অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগবিলাস তো অতি অল্প সুর আত্মা আয়াত ৩৮। এই আয়াত আমাদের রোগ এবং রোগের চিকিৎসাও বলে দিয়েছে এই রোগ হচ্ছে দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা আমরা আমাদের জীবনকে অনেক বেশি ভালোবাসি তাই সবকিছু ছেড়ে ছুড়ে জিহাদে যেতে চায় না কিন্তু আল্লাহতালা আমাদের মনে করিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কিছুই না সুতরাং রোগের চিকিৎসা হচ্ছে বাস্তবতা উপলব্ধি করে আখিরাতের জন্য বাঁচা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 যদি জিহাদের জন্য বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্তত আজাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোন ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান আয়াত আল্লাহ বলছেন জিহাদ পরিত্যাগ করার পরিণাম হচ্ছে কঠিন শাস্তি আজাব আমাদের বর্তমান অবস্থায় এর সবচাইতে বড় প্রমাণ আজকে আমরা বলছিত অপমানিত এবং নির্যাতিত হচ্ছে।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 إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها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 অতঃপর আল্লাহ তার প্রতি স্ব সান্তনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো বস্তুত আল্লাহ কাফিরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমোন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়াতিস আল্লাহ তালা এখানে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন রসুল্লাহ সাল্লআ আলহাম ও আবু বকর রাদিল্লা আনহু চরম নিরাপত্তাহীনতার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আর আল্লাহ তার রসুলকে রক্ষা করেছিলেন আল্লাহ তার রসুলকে সব সময় সাহায্য করেছেন যখন কেউ সাহায্যের জন্য ছিল না তখনও করেছেন অর্থাৎ আমরা যদি দিনের স্বার্থে এগিয়ে না আসি তবে তাতে আল্লাহ ও তার রসুলের কোনো ক্ষতি হবে না আল্লাহর আদেশগুলো আমাদের নিজেদের স্বার্থেই মানতে হবে কেননা এর মাঝেই আমাদের কল্যাণ জিহাদকে সাহাবিরা কেমন করে দেখতেন আল্লাহ বলেন তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের এবং তোমাদের মাল ও যান নিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুর আত্মবা আয়াত একচল্লিশ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরা বলেন কম বয়সী বা বেশি বয়সী ব্যস্ত কিংবা বেকার ধনী কিংবা গরিব সবাইকে জিহাদে যেতে হবে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 দুর্বল রুগ্ন ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোন অপরাধ নেই যদি এইসব লোক আল্লাহ রসুলের প্রতি নিষ্ঠা রাখে এবং আন্তরিকতার সাথে আনুকত্য স্বীকার করে তাহলে এসব সৎ লোকের প্রতি কোনো প্রকার অভিযোগ নেই আর আল্লাহ অতিশয় ক্ষমাসীল পরম করুণাময় সুর আত্মবা আয়াত একানব্বই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 সুরাত আমাদের জন্য কোন অজুহাত রাখল না এবং এমনটাই ছিল জিহাদের প্রতি সাহাবির উপলব্ধি বলে যখন জিহাদের আহ্বান আসে তখন মুনাফিকদের মধ্যে দেখা যায় নির্লিপ্ততা বনাম মোমিনদের মধ্যে আসে উদ্দীপনা মদিনাজুড়ে যখন জিহাদে যাবার জন্য মুমিনদের মধ্যে উৎসাহ কাজ করছে তখন কিছু লোকের উপর ভর করেছিল করেছিলক্রিয়তা এই লোকগুলো জিহাদে যেতে চায় না ঘরে বসে থাকতে চায় তারা নিজেরা নিষ্ক্রিয় হলেও জিহাদের প্রতি জিহাদে যেতে অনুসারিত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 কিন্তু সম্পদের প্রতি ভালোবাসা যদি আল্লাহ ও তার দীরের প্রতি দায়িত্ব পালনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তবে এই সম্পদই কাল হয়ে দাঁড়ায় আল্লাহতালা তাদের মনের অবস্থা সম্পর্কে বলেন তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তঃসমূহের উপর বস্তুত তারা বোঝে না সুরা আত্মা আয়াত ছিয়াশি এই আয়াতে যে লোকদের কথা বলা হচ্ছে তারা রসুল্লা সাল্ল আলী আসালামকে দেখেছে তার সামনে বসে খুদ্া শুনেছে কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের চোখের সামনে স্বাভাবিকভাবেই আমাদের চাইতে এই লোকগুলোর জ্ঞানও বেশি কিন্তু তবুও তাদের সম্পর্কে আল্লাহ আজসাওয়াজ বলেছেন তারা বোঝে না কারণ তারা বোঝে না দুনিয়া ও আখিরাতের বাস্তবতা তারা বোঝে না আল্লাহ রাস্তা জিহাদের গুরুত্ব তারা বোঝে না আত্মত্যাগের মর্যাদা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 क्यों जयत और हादीस तब तर ज्ञान पहाड़ी कथा विभ्रांत कथा जा रहा सठी पथेल्लम डाके जिहादे अंश नहीं রসুল এবং সেসব লোক যারা ইমান এনেছে তারা সবাই নিজেদের যান ও মাল দিয়ে জিহাদ করেছে কাজেই এদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন জান্নাত যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। তারা তাতে চিরদিন থাকবে এটি মহাসফলতা অষ্টআশি এবং উনব্বই তাবুকের যুদ্ধে এমন কিছু লোক ছিল যাদের জিহাদে অংশ নেবার প্রবল ইচ্ছে ছিল কিন্তু তা হয়ে ওঠেনি এদের কথা আল্লাহ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কেবল তাদের আন্তরিকতার কারণে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 আর সেই বৃদ্ধ নিজের আরাম আয়স ছেড়ে দিয়ে ওয়াসিলাকে সাথে নিতে রাজি হয়েছেন সাবের আশায় গণিমতের আশায় নয় এমনই ছিল সাহাবিদের মানসিকতা আখিরাতের পুরস্কারকেই তারা জীবনের সাফল্য হিসেবে দেখতেন আল্লাহ তালা মুনাফিকদের সম্পর্কে বলছেন যদি আশু লাভের সম্ভাবনা থাকত এবং পথ সংক্ষিপ্ত হতো তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো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 তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত কিন্তু তাদের উত্থান আল্লাহ পছন্দ নয় তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল বসা লোকদের সাথে তোমরা বসে থাক্তবা আয়াতিস কোন কাজে সংকল্প থাকলে এর জন্য প্রস্তুতিও থাকা যায় কেউ ডাক্তার হতে চাইলে তাকে সেভাবে প্রস্তুত হতে হবে কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে হবে বছরের পর বছর এজন্য পরিশ্রম করতে হয়।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 আর তোমাদের মাঝে উন্মুখ হয়ে তাদের কথা শুনবার লোক রয়েছে বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবে জানেন তার যুদ্ধে গেলে কোন উপকার তো হতই না বরং অন্যদের মনে সন্দেহ আর অনৈক্য বীজ বপন করার মাধ্যমে আরও ক্ষতি করত তারা বিশ্বাসঘাতকতা করে মোমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করত এরপর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা তাদের কথা উন্মুখ হয়ে শোনে এখানে বলা হচ্ছে সাহাবিদের কথা কিছু সাহাবি মুনাফিকদের প্রোপাগান্ডায় কান দিতেন এই আয়তের মাধ্যমে আল্লাহ তার মোমিনদের সতর্ক করে দিচ্ছেন কারণ কে মুনাফিক আর কে নয় এটা বোঝা সহজ নয় হতে পারে তারা অনেক মিষ্টভাষী জ্ঞানী বাগপটু, কিংবা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী যে কেউ তাদের কথায় আকৃষ্ট হয়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারে আল্লাহ রসোল্লার যুগেই এই সমস্যা ছিল সে তুলনায় এখনকার পরিস্থিতি আরও জটিল এই কারণে জিহাদের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব অনেক বেশি সে কারণে সূরা আত্ম বা পাঠ করা আমাদের সময় গুরুত্বের দাবি রাখে কারণ হলো। প্রথমত আমরা নিজেরা যেন মুনাফিক না হয়ে পড়ি আর দ্বিতীয়ত মুনাফিকদের প্রপাগানরাই যেন বিভ্রান্তিতে না পড়ি নিফাক এমনই একটা স্পর্শকাতর বিষয় যা যে কাউকে স্পর্শ করতে পারে একজন আলিম বা একজন মুজাহিদের মাঝেও নিফাকই থাকতে পারে অমর রাদ আনহর মতো সাহাবি নিজের ইমানে নিফাকের আশঙ্কা করতেন প্রকাশ করতেন এবং তিনি সেই তথ্যগুলো গোপন রাখতেন একবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন রসুল্লাহ সাল্ল আলহাস্লাম মুনাফিক হিসেবে অমর আনহর নাম উল্লেখ করেছেন কিনা হোজাই ফরাদহ তাকে জবাব দিয়েছিলেন না আপনি ছাড়া আর কাউকে আমি এই প্রশ্নের উত্তর দিতাম না আল্লাহ তালা চান মুনাফিকরা জিহাদের ময়দান থেকে দূরে থাকুক কারণ তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যুদ্ধে যেত না তারা যেত নিজেদের স্বার্থ তার জন্য মোমিনদের মাঝে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে ফিতনা তৈরি করার জন্য আল্লাহ আরো বলেন لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول اذلي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة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 এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিবর্শন করে রেখেছে আয়াত এবং আব্দুল্লা ছিল মুনাফিকদের নেতা তাকে বলা হত সুল খাজরাজ অর্থাৎ খাজরাজদের নেতা জমার দিনে সে উঠে দাঁড়াত সবার উদ্দেশ্যে বলত ইরি হচ্ছেন আল্লাহ রসুল তোমরা তার কথা শোন তাকে মানো অথচ এই লোকটাই ছিল মুনাফিকদের নেতা কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই আমার আদৌ একবার রসুল্লাহাইকে অনুমতি চেয়েছিলেন একটি বর্ণনা এসেছে আব্দুল্লাহাইকে হত্যা করা হলে তার অনুসারীরা তার পক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়ে যেত কিন্তু সময়ের সাথে সাথে এই লোকটির আসল চেহারা আল্লাহ এমনভাবে উন্মোচন করে দিলেন তার অনুসারীরাই তাকে পরিত্যাগ করতে লাগল মোনাফিকদের এক নেতা যার নাম জাদস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 কিন্তু সাহস করে যুদ্ধে যোগ দিলেই তারা সঠিক পথ পেত আল্লাহ তালা অন্য এক আযাতে বলেছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাদের পথে দিক নির্দেশনা দিবেন আল্লাহ বলেন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 তারা মনে করে ঝামেলা থেকে দূরে থেকে তারা খুব বিচক্ষণের মতো কাজ করেছে কিন্তু বাস্তবে ব্যাপারটা উল্টো তারা নিজেদের আরো ফিতনার মাঝে ফেলে দেয় আল্লাহ বলেন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 আমাদের হাতেই তোমাদের কঠিন শাস্তি কাজেই তোমরা অপেক্ষা করো আমরাও করছি তাবুকের যুদ্ধ ছিল আল্লাহ রসুসাল আলী আসলামের জীবনের সর্বশেষ বড় অভিযান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর উপর অনুগ্রহ করেছেন মোহাজির ও আনসারদের উপর যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল এমন এমনকি যখন তাদের একটি দলের অন্তর বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল অতঃর আল্লাহ এদের সবার উপর দয়া করলেন নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়াত আল্লাহ এমন একটি ব্যাপার যা সমাপ্তির দিকেই আসে। তাদের শেষ দিকেই আমরা সাধারণত ইস্তিকফার করি তাই রসুল্লাহ সাল্ল আলী অন্যান্য মুসলিমদের জানা হচ্ছে যে আল্লাহ রসুল্লাহ সাল্ল আলী আসলামকে ক্ষমা করে দিয়েছেন আরও ক্ষমা করে দিয়েছেন সেই সব আনসার ও মুহাজিরদের। যারা কঠিন সময়ে তার সাথে ছিলেন্ল্যাশ রেই মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউড ইউটিউব ডট কম স্ল্যাশ